একাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ নৃত্য ও ভাবাবিষ্ট বলরামের পিতা মণিমল্লিক বেনিপাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন সন্ধার পর কাঁসারিপাড়ার হরিসভার ভক্তেরা আসিয়াছেন তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন আমি খানিকটা আপনি যাব কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করিতে দিলেন না সন্ধার পর ঈশান আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ভাবাবিষ্ট কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কহিতেছেন ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরস্চরণ করা শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার যা মনগত তাই করো মনে আর সংশয় নাই তো ঈশান আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম শ্রীরামকৃষ্ণ এই পথে অর্থাৎ আগমের পথে কি তা হয় না যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী আমি কালি ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি ঈশান চণ্ডীর স্তবে আছে ব্রহ্মই আদ্যাশক্তি ব্রহ্মশক্তি অভেদ শ্রীরামকৃষ্ণ এইটি মুখে বললে হয় না ধারণা যখন হবে তখন ঠিক হবে সাধনার পর চিত্ত চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা তিনি মন প্রাণ বুদ্ধি রূপা আমরা কেবল যন্ত্রস্বরূপ বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি চিত্তশুদ্ধি হলে বোধ হবে পুরস্চরণাদি কর্ম তিনি করান যার কর্ম সেই করে লোকে বলে করি আমি তাঁকে দর্শন হলে সব সংশয় মিটে যায় তখন অনুকূল হাওয়া বয় অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায় সেই রূপ ভক্ত নিশ্চিন্ত হয় ঈশান চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত একান্তে কথা কহিতেছেন জিজ্ঞাসা করিতেছেন নরেন্দ্র রাখাল অধর হাজরা এদের তোমার কীরূপ বোধ হয় সরল কি আর আমাকে তোমার কীরূপ বোধ হয় মাস্টার বলিতেছেন আপনি সরল আবার গভীর আপনাকে বুঝা বড় কঠিন শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন